بسم الله الرحمن الرحيم الله و الله و الله الله الله, الله, الله, الله, الله <شبه> الحمد لله وكفا والسلام على عباده الذين افققا أما بعد فأعوذ بالله الشيطان الرجيم من الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فستوفى ياتي الله بقوم يحبهم ويحبونه ذلۃ على المؤمنين عزۃ على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لوم ثلائل قال رسول الله صلى الله عليه واله وسلم لا تزال من امتي ظاهرين على الحق সবচেয়ে বড় নিয়ামত নিয়ামত আল্লাহ রব আলমিন পরিপূর্ণ রসুল সাল আলহি আসাল্লামের মাধ্যমে আমাদের দান করে দিচ্ছেন আজ তোমাদের জন্য দিলাম ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে আমি পছন্দ করে নিলাম ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন দিন যে খুঁজবে তার এই খোঁজাখি প্রচেষ্টা এটা নিকট গৃহীত হবে না আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে এটা স্পষ্ট বিষয় যে ইসলাম ছাড়া ভিন্ন পন্থা অবলম্বন করা এটা ক্ষতি ছাড়ার কিছুই না দুনিয়ার মধ্যে আমরা যে কোনো কাজ করি যে অবস্থায় থাকি না কেন হয়তো আমি আমার অবস্থাটা আমার কাজ এটা সম্পাদন করতেছি মনমত কোন আল্লাপাকের যদি মনমত হয়ে থাকে আল্লাপাকের দেওয়া দিন তরিকা না হয়ে থাকে তাহলে আমি যে অবস্থাই না যেন ক্ষতিগ্রস্ত দিনের মূল বিষয় হলো তো সেই তো সারাংশ হলো এটা যে কোনো কাজের ক্ষেত্রে এই বিষয়টাকে খেয়াল রাখা যে এই কাজটা তো আমি সম্পাদন করব। কিন্তু এই কাজ সম্পাদনের ক্ষেত্রে আল্লাহ পাকের দেওয়া পদ্ধতিটা হলো যথাযথ পদ্ধতি এবং সুফল বয়ে আনবে এমন পদ্ধতি আর এ এছাড়া যত পদ্ধতি আছে যত ব্যবস্থা আছে এই সবগুলি হলো খাতারা এবং এটা পরিণতিতে আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আর ইসলাম যে দিন এটা হলো মোকাম্মাল পদ্ধতি এটা হলো মোকাম্মাল জীবনের এমন কোন ক্ষেত্র পৃথিবীর এমন কোন স্থান এমন কোন সময় নাই যেই ক্ষেত্র যে স্থান যে সময়ের ব্যাপারে ইসলামে কোনো বিধান দেওয়া নেই মা সব রত্ন কিতাবি মিং সেই আমি এই কিতাবের মধ্যে কোন বিষয় কে নেই সব এখানে কুল্লি। আর কোন পরিবর্তনের অবকাশ নেই এই জন্য রসুল হাজি বলেও গেছেন হাজা মাফা রয়ে যে নতুন কিছু নিয়ে যেটা দিনের অন্তর্ভুক্ত নয় এটা তার থেকে গ্রহণ করা হবে না হবে। আমরা আমাদের একটা সংকীর্ণতা হলো এটা যে দিন বলতে সাধারণত আমরা মনে করি বটে বাকি এগুলোই দিন শেষ না দিনের ইমানিয়া এবাদার মহামালাত পাঁচটা বড় বড় কি আছে অধ্যায় আছে আবাদত হইল পাঁচটা বড় অধ্যায়ের একটা যতক্ষণ পর্যন্ত একটা মানুষের বিশ্বাস ঠিক না হবে আমল ঠিক হবে আমার ঠিক হবে না এবার করতে এবাদতের বড় বড় দিক যেমন নাকি নামাজ রোজা হজ জাকাত এইগুলোকে সবাই আবাদত হিসাবে কি করে জানে আচ্ছা রসুল সাল আলিয়া যুগে যেভাবে নামাজ আদায় করা হইতো এই আধুনিক যুগে নামাজ কি সেভাবে আদায় করা হয় না এর মধ্যে কোন পরিবর্তন আসতে সংস্করণ আসতে নতুন কোন নামাজের নামাজের জন্য অপরিহার্য শর্ত ছিল এখন অপরিহার্য শর্ত ওজু পাহারাত না ভিন্ন কিছু পেলে এই বাজতার মধ্যে বা এখন বর্তমানে নামাজের বিকল্প ভিন্ন কোনো আমল সভিয়তের মধ্যে চলে আসতে আসতে নাকি নতুন যুগে নামাজের বিকল্প মূল নামাজ আর বিকল্প ঠিক নামাজাদের পদ্ধতির মধ্যে পরিবর্তনের কল্পনা করা যায় না এই আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে রসুল সাল্লাই সেই আবাদতের তরিকা জানিয়ে দিয়েছেন আল্লা পা নির্দেশ কে রসেনের তরিকায় পালন করা হলে এটা হবে দিন আর আল্লাপের নির্দেশ সে আবাদ না তাহলে এটা কি হবে না দিন হবে না আল্লাহের নির্দেশ গুলোর মধ্যে একটা নির্দেশ এটাও যে দুনিয়ার মধ্যে আল্লাহ তিন কে গালেব করা আবুহিন আল্লাহ সাবুল আলম যিনি তার রসুল সব দিনের দেন রসুল সালবন্দিগিগুলি ব্যক্তি জীবনে আদায় করে যাওয়া না দুনিয়ার মধ্যে দিনটাকে ঘালেব করা মূলত মানব সৃষ্টির উদ্দেশ্যই দুনিয়ার মধ্যে আল্লাহর দিনকে কি করা নতুবা ব্যক্তা ফা মানি কারণ আল্লা ঘোষণা দিলেন ফেরেস্তারা কি বলেছিলেন আর আল্লাপাক ও ফেরেস্তাদের এই আবাদত বন্দি এটাকে অস্বীকার নাই আল্লাপাক নিজেই আলোচনা করেছেন ফেরেস্তাদের আবাদতের ব্যাপারে এক মুহূর্তের থেকে কি হয় না অবসর গ্রহণ করে না হাদিজের রসম বলতেছেন যে আকাশের আধা হাত জাগা এমন নাই যেখানে কোন ফেরেস্তা সৈত অবস্থায় নেই তাহলে আর ফেরস্তাদের সংখ্যা ওমা ইহু তোমার রবের সেনাবাহিনীর সংখ্যা আল্লাহাক কি মানুষ তাহলে শুধু ফেরেস্তারা যেই প্রকারের আবাদত করতেছে সেই প্রকারের আবাদতের উদ্দেশ্যে তাদেরকে সৃষ্টি করছেন আল্লাহাক নিজেই বলতেছেন আলমালুন আমি যা তোমরা তা কি করোনা জানোনা সেই উদ্দেশ্যটা আল্লাহ করে দিচ্ছেন আবাদতের জন্যই কিন্তু এই আবাদতটাকে ফেরেস্তাদের আবাদতের মতো এখানে আল্লাহাদ ব্যক্ত করে দিচ্ছে যে রসুল আমি প্রেরণ করেছি দিনকে কি করার জন্য যারা ওয়ারাসুল বিয়া হবে সে আবাদতির একটা এত বড় গুরুত্বপূর্ণ আবাদত এই আবাদতার তরিকা আল্লাপাক জানাইয়া দিবেন না বিষয়টা এমন হতে পারে এমন একটা গুরুত্বপূর্ণ আবাদত যে আবাদতের উদ্দেশ্যে প্রেরণ বরং মানব জাতির সেই আল্লাপাক রেখে দিবেনা আর আল্লাপাক এবাদতের তরিকা জানাই দিয়েছেন। যে দিনটা গালেব হবে কিভাবে কোরআনে কারিমে বলে দিছেন যে এভাবে গালেব হবে হাদিসের মধ্যে স্পষ্ট বলা আছে যে এই ধরনের লোকগুলি দিয়া দিন গালেব থাকবে রস আলহামের জীবনের মধ্যে তেইশ বছরের জিন্দিগির মধ্যে এবং বক্তব্য কি অনেক বক্তব্য আছে প্রসিদ্ধ আয়াতিলু হাত ওয়াকুনা দিনু করলু হিল তোমরা কিতাল করো তাহলে ফিটনা থাকবে না দিন পরিপূর্ণ আল্লাহর হয়ে যাবে দিন পরিপূর্ণ আল্লাহর হয়ে যাওয়ার জন্য দুনিয়ার মধ্যে ফিতনা না থাকার জন্য আল্লাহ দেওয়া রবীন্দ্র কি করো আল্লাহ পাশের চেয়ে বড় চিকিৎসক রোগ বুঝিয়া রোগ অনুযায়ী চিকিৎসা দেইয়া আরো আছে ফিতনা চাই ব্যক্তিগত ফিতনা হোক অথবা কি হোক সামাজিক ফিটনা হোক রাষ্ট্রীয় ফিতনা হোক দিন প্রতিষ্ঠার জন্য নির্দেশ দিয়েছেন কি পুরানের আয়াতের দ্বারা তো বোঝা যায় যেতালের দ্বারা ফিট না দূর হবে দিন কি হবে প্রতিষ্ঠা হবে কোন অস্পষ্টতা আছে নেই রহম্মান যারা তাদের সাহায্য করবে না তারা এদের ক্ষতি করতে পারবে না হাতু মাত্রা কি পর্যন্ত কিয়ামত কায়ম হক মুল্লা আলী কারি রাহিম এই হাদিসের ব্যাখ্যায় বলে যে দিন কায়ে থাকা এই দলটার কারণে হবে কুরান শরীফ আল্লাহ কাফের মুশেকদের ব্যাপারে ঘোষণা করতেনা জালু না ইউ কিলু কাফেররা তোমাদের মোকাবেলায় চির দিন কিতাল থাকবে তোমাদের দিন থেকে ফিরানোর জন্য যদি তাদের ক্ষমতায় কুলায় দিনের মতো নিয়ামটা তোমাদের থেকে ছিনায় নেওয়ার জন্য তারা কি চালাবে তোমাদের উপর তোমাদেরকে এটা রক্ষা করতে হইলে কি করতে হবে স্বাভাবিক বুদ্ধিতে কি বলে যে সশস্ত্র আক্রমণকারী থেকে নিজের সম্পদ যা করতে হইলে আমার কি পরিমাণ মোকাবেলা লাগবে কি ধরনের মোকাবেলা লাগবে তার বিরুদ্ধে সে যেভাবে আসতে সেভাবে না সে যদি সশস্ত্র অবস্থায় আছে আমি যদি নিরস্ত্রস্তায় যাই স্বাভাবিক দুনিয়ার নিয়ম অনুযায়ী আমি ইসলাম কি মানুষদেরকে অবাস্তব কোন বিষয়ের নির্দেশ দিতে তোমার দিন রক্ষা করার জন্য তুমিও কি করে যাও না দিনু হল বিষয়টা এখানে স্পষ্ট না এবার আসেন রক্ত জীবনের মত মক্টায় রসুল সাল্লিয়াম রসুল সাল আলহালামের বুঝানো রসুলের এই আখলা রসুলের ইমান রসুলের দরদ এ যা কেহ সেই পর্যায়ে করতে পারবে রসুলের ব্যাপারে আদিত্যের মধ্যে আসছে যে অন্য অন্য নদীদের আল্লাহ যতগুলি বৈশিষ্ট্য দিয়েছেন এর মধ্যে থেকে বিশেষভাবে পাঁচটা বৈশিষ্ট্য অতিরিক্ত যেটা অনন্য বৈশিষ্ট্য আমাকে অল্প কথায় বিশাল বিষয়টা ঘুষায়া বলার যোগ্যতা দেওয়া হয়েছে আস্তাফুল আরব আরবের মধ্যে সবচেয়ে স্পষ্ট ভাষী সবচেয়ে সুসাহিত্যিক আস্তাফুল আরব না अपने मन हम ध्वस कर दीबीण दरद से दरद एवं से আখ্লাপ করার জন্যই বছর মক্কায়ের বছর কোন লোকগুলোর যে লোকগুলো যে লোকগুলোর মধ্যে আছে খালিদিবনে ওলিদ এই গ্রামে আবু দেহেল তারপরে হেল আমর মা আধিকারিক এই সমস্ত লোকগুলি পরবর্তীতে ইসলামের বিশাল বড় বড় নক্ষত্র হয়েছে সেই লোকগুলির পিছনে রসম সাল আলহ্লাম রসুল সালন তৎপরতা চেষ্টা দরজ নিয়ে তেরো বছর এবং যাওয়ার পরে রসুল সান তৎপরতা চালাইছেন কত বছর দশ বছর মোদিনাই কত বছর আচ্ছা সেই সময়ের মধ্যে দিন বিজয়ী না হয় নাই হয়নি দিন বিজয়ী নয় লক্ষ এলাকা সম্পূর্ণ সেখানে মিলাম যে কোন বিষয়ের দ্বারা ফেতনা দূর হয় কোন বিষয়ের দ্বারা দিন প্রতিষ্ঠিত হয় সেটা কোনটা কোরআন কারণে কোনটা উল্লেখ করছিল সেটা রসান হাদিসের মধ্যে কোন জমাতের দ্বারা দিন প্রতিষ্ঠিত থাকবে ঘোষণা দিছিলেন কারণে দিনটা প্রতিষ্ঠিত থাকবে সেই চর্চাটা মোদিনের জিন্দিগি তৈরি তাই না যার কারণে দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে নয় লক্ষ্য করবেন এলাকা সম্পূর্ণ সিটনামুক্ত সম্পূর্ণ দিন প্রতিষ্ঠিত তাহলে মুক্ত হবে কিভাবে দিন প্রতিষ্ঠিত হবে কিভাল বাহিনী কে রাস্তায় নামায়া এরপরে দুনিয়া থেকে বিদায় নিছেন তাই না ওসমা রবি কোন কাজের জন্য রাস্তায় নামাইয়া গেছিলেন কিছুর জন্য এর মধ্যে অন্য ব্যাখ্যা আছে কোন অস্পষ্টতা আছে ঐতিহাসিকদের বাহাদ্দ কোন মতবিরোধ আছে কোন মত বিরোধ থেকে চলে যাওয়ার শেষ মুহূর্তে যে তৎপরতা এই তৎপরতা সাহবা রাম ধরে রাখেন নাই সেইভাবে সাহাবাহিকারাম ধরে রাখার ফলে মহাবিয়ার সময়ে সম্পূর্ণ ফিটনা মুক্ত এবং দিন প্রতিষ্ঠিত হয়েছে জীবনের সাথে সীমিত না পরবর্তীর জন্য এটা কার্যকর পরবর্তীর জন্য কি কার্যকর যার ফলে দেখা যাচ্ছে যে রসুলসমের যুগে জীবনের শুরু অংশ তেরো বৎসরে সে সময় দিন কি হয় নাই বিজয়ী হয় নাই চেতনা কি হয় নাই দূর হয় নাই রসুল সাহানের জীবন দিয়ে আল্লাহাদ এই বিষয়টাকে স্পষ্ট করে দিলেন কিনা যে বিজয়ের জন্য যে বিষয়টা আমি ঘোষণা করে দিচ্ছি এবং রসুল বলেছেন যে বিষয় দ্বারা দিন প্রতিষ্ঠিত থাকবে সেই বিষয়টা ছাড়া যদি কিনা এখন একটা সুত্র প্রশ্ন এসে যেতে পারে যে রসুল সাল্লা সেন তাহলে মক্কর জীবনের প্রতিষ্ঠা এটা কি ব্যর্থ না দিনের এই সবকটা অর্জনের জন্য এইভাবে আল্লাহ তালা কি করছেন নকশাটা টানছেন এই রসলসামের জীবনের সেই সময় এই বিজয়টা না আসেন তারা পরবর্তীতে এই বিষয়টা আর সেই সময় রতনকে এই বিষয়টা কি নির্দেশ দেওয়া হয়নি আসল জব হলো যে সেই সময় রসুল গ্রহণ করেন নাই এটা রতন কোন সামান্য না কারণ সে সময় টা সেই সময় যতটুকু ইসলামের দিল ইসলাম পরিপূর্ণ জীবনের শেষ সময়ে। মুসা আল্লাহ সময় যে দিন ছিল সেই দিন অনুযায়ী মুসাআলা ইসলামের সময় যারা আমল করছে পরিপূর্ণ তারা নাজাদ পাবে না পাবে না এখন যদি সেই দিন অনুযায়ী কেউ আমল করে তবে পাবে না ঠিক মক্টার জীবনে ইসলামের অনেক হয় হয় নাই। নাই কারণে সে সময় করা বিদিবিধান তারা পূর্ণ মর্যাদা মর্যাদা মান ছিলেন তারা পরিপূর্ণ কামের মকবুল অবস্থায় ছিলেন আল্লাহাকের কাছে নাজেল হয়ে যাওয়ার পরে তখন যদি কোন বিষয় ছেড়ে দেওয়া হয় তখন কি আল্লাহ কাছে সেইভাবে গৃহীত হবে যেমন নাকি বর্তমানে পরিপূর্ণ ইহুদি অর্থাৎ মোট আলোচনার সময় জানা গেল হবে না নবতের ১৫তম বৎসরে দ্বিতীয় হিজরিতে দ্বিতীয় হিজড়িতে এখন এই অজুয়াত দিয়া যে নবতের তো পনেরোতম বৎসরে কি ফরজ হয়েছে রোজা ফরজ হয়েছে তাহলে আমিও মুসলমান হওয়ার পরে পনেরো বছর পরে রোজারা একজন ইসলাম গ্রহণ করতে দিন পরে ইসলাম গ্রহণের গারাম সারাদিন তার কিতা এখন উপভাস দিনে যদি মুসলমান হয়ে থাকে দিনের বাকি অংশটুকু সে কি করবে না খেয়ে থাকবে এখনই রোজাই সুদ মক্কার জীবনে হারাম ছিল মক্কাল জীবনে তো হারাম হয়ই নাই নদিন শুধু সুদীবনে হারাম হয় নাই সুদের পূর্ণ হারামুহা মালু আব্বা সিবী আব্বি মোকালি বিদায় হজের ভাষণ রাখতে জাহিনিয়ত সুদের যত ব্যবস্থা আছে সবগুলি রহিত করা হলো কখন কি এই চূড়ান্ত ঘোষণা পর্যন্ত সুদের সাথে জড়িত সবাই এখন যদি আমরা এই একটা যে দেখ জীবনে যেহেতু মুসলমানদের অর্থনৈতিক অবস্থা কি ছিল খারাপ ছিল একজনে আরেকজনের প্রতি ছিল না সহানুভূতি ছিল না অর্থ সংকটের দ্বারা জর্জরিত ছিল এই জন্য সেই সময় সুদের কি ছিল অবকাশ ছিল মোদিনায় আসার পরে যেহেতু মুসলমানদের অর্থনৈতিক সংকট আর তেমনটা থাকে নাই কারণ যুদ্ধলব্ধ মাল মুসলমানদের হাতে এসে গেছে আর নিজেদের মধ্যে সহমর্মিতাই থাকেছে এরপরে ঘোষণা দিতেন মান তারা মালানিহী ও মান তারয়া কেহ যদি ধন সম্পদ রেখেছে তার আত্মীয় তার ওয়ারি পাবে যদি ঋণ রেখে যায় অসহায় বালপাতা রেখে সেটা দায়িত্ব হলো রাষ্ট্রপ্রধান সেই সমাজের মধ্যে একে অপরকে ঋণ দিতে তার ঋণ ধ্বংস হয়ে যাবে ঋণ কোনদিন পাবে না এই আশঙ্কা আছে ঋণ দেওয়া থেকে ঋণ পাবে সেই সমাজের মধ্যে সুদ খাওয়ার তো প্রয়োজন নেই আছে প্রয়োজন সেই সময় হওয়ার পরে আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন আর শেষ মহদের এখন যদি আমরা বলি যে বর্তমানে আমাদের সরকারের পক্ষ থেকে ঋণের ব্যাপারে এমন কোন গ্যারান্টি নাই যুদ্ধলব্ধ মালের ব্যাপারে আমরা সমৃদ্ধও না একজনের আরেকজনের ঋণ দেয় না মুসলমানদের মধ্যে ওই সহমর্মিত নাই ক্ষুদায় মরতে হিতে সুতরাং এই সমাজের মধ্যে এই সময়ে এই দুরবস্থার মধ্যে সুদ খাওয়া হারাম না সুদ খাওয়া কিনা হারাম না এটা এই অবস্থার সাথে পরিবর্তন হবে এটা কে বলার অবকাশ আছে এই পর্যন্ত কোনো আলেম পকি ব্যাখ্যাারী বা অপব্যাখ্যাকারী এই কথা বলতে আর বলছে কিনা বললে এক ধরনের যুক্তি আর আছে না না নাই আমার কথাটা বুঝতে পারছেন এই যুক্তিতে এখন সুদকে কে কে বলতে পারবে কিনা যুক্তিটা তো আছে বলতে পারবেনা কেন আগের অবস্থা আল্লাহ থেকে হারামের কি আছে না নির্দেশ আসে নাই যখন হারানোর নির্দেশ হয়ে থাকে আর কি করা যাবে না প্রতিষ্ঠিত বিষয় অবিচলিত বিষয় যেগুলির মধ্যে পরিবর্তন আনার কোন কি অবকাশ নেই দিন প্রতিষ্ঠার জন্য করণীয়টা কি এটা সেই ধরনের বিষয়ের অন্তর্ভুক্ত এটার মধ্যে কেউ কে পারবে না পরিবর্তন আনতে পারবেন এটা রসুল সাল্লাম এর জীবন দিয়া আল্লাহ প্রতিষ্ঠিত করে দিচ্ছে কোরআনের ঘোষণা হাবিজের রসুলের জীবনের সামনে সূর্যের মতো পরিষ্কার সাহাবাহিক সারা পৃথিবীতে সহায় পড়তেন কিনিয়া সেই নিয়ে আর এটাই হলো ব্যবস্থা আল্লাহ রবহামীন কে সাহায্য করা কোরআন কারিমের মধ্যে সাফ ঘোষণা কি বলতেছে প্রতিহত না করতেন দফায়ের ব্যবস্থা না রাখতেন তাহলে পৃথিবীর সেইগুলো এবং মসজিদ যেখানে বেশি বেশি আল্লাহ নাম নেওয়া হয় সে তো হুদ্দিন কি হয়ে যত ধ্বংসপ্রাপ্ত হয়ে যাইতো ধ্বংস করে দেওয়া হয়েছে প্রতিহত ব্যবস্থা না থাকলে তাহলে মসজিদ যেখানে বেশি বেশি আল্লাপের নাম নেওয়া হয় সেটা ধ্বংসের ঘোষণা অনুযায়ী কি না থাকার কারণে দফা দফা কোন ধরনের দফা আয়াতের পরবর্তী আয়াতের পরবর্তীতে আল্লাহ বলতেছেন সুরুহু যে আল্লাহ রব আলীকে সাহায্য করবে আল্লাপাক তাকে কি করবেন সাহায্য করবেন দফাটা হবে আল্লাপাক সাহায্য করা আল্লাপাক করবে তখন আল্লাপে সাহায্য করবেন আর আল্লাপের সাহায্য যখন আল্লাপাকের সাহায্য আসবে আর বিজয় আসবে আফা লোকজনকে তুমি দেখবে যে আল্লাহর দিনের ভিতরে প্রবেশ করতে দলে এখন বর্তমানে পশ্চাৎ আদর্শ মুসলমানরাও গ্রহণ করতেছে ইসলামের আদর্শ হচ্ছে তাদের আদর্শ গুলি তাদের অবস্থা গুলি সুন্দর এই কারণে না তারা বিজয়ী এই আর ইসলামের মুসলমানরা পরাজিত এই কারণে মুসলমানদের যত যুক্তিযুক্ত হোক যত সৌন্দর্য আর এক সময় কি ছিল যখন ইসলাম বিজয়ী ছিল কাঠের মুস্তাক দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করছে করে তাহলে দলে দলে মানুষগুলি এই যে ছয়শ কোটি বর্তমানে এই ছয়শ কোটি দলে দলে ইসলামের ভিতরে আসার রাস্তাটা কি মুসলমানদের কি হয়ে যাওয়া বিজয় হয়ে যাওয়া জাহান্ন থেকে কথা হিসেবে সাহায্য আসবে কি দিয়া ইং তাংসুর কু যদি আল্লাহ রে তোমরা সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদের কি কি করবেন সাহায্য করবেন আল্লাহর সাহায্য আসবে কি দিয়া আল্লাহ যদি আমরা কি করি সাহায্য করি সাহায্য করে কি কিভাবে সাহায্য করা হবে এটা আল্লাহ দেখা দিচ্ছে আমি হাদিব লুহা অবতীর্ণ করেছি লুহার মধ্যে আছে প্রচন্ড যুদ্ধ শক্তি মানুষের জন্য বহুবিধ উপকারিতা এই বিষয়টা দেখার জন্য কে আল্লাহ এবং আল্লাহ না দেখে সাহায্য করে তাহলে লুহা নাজল করার উদ্দেশ্যে এর মধ্যে আল্লাহ আল্লাপ লোহা নাজল করতে আমি কেন কি করার জন্য সাহায্য করার জন্য তাহলে লুহা দিয়া যদি আল্লাপাক কে সাহায্য করা হয় তাহলে এটা আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী আল্লাপাক এর যত সাহায্য কিনে আমরা বিভিন্ন কিছু কে আল্লাহ সাহায্য বলতে পারি কিন্তু আল্লাহ নিজের সাহায্যে আল্লাহর সাহায্য হলো না এটা নিশ্চিত আল্লাহকে কি করা হলো আর আল্লাহকে যখন সাহায্য করা হয় তখন আল্লাহ কি করে সাহায্য করেন আল্লাহকে সাহায্য করা হলে আল্লাহ সাহায্য করে আর আল্লাহ সাহায্য করলে লিখে আসবে বিজয় আসবে কি করোহা দিয়া সাহায্যটা কি দফাটা যে দফার দ্বারা সবকিছু রক্ষা হবে হুম তোমাদের হাত দিয়ে আল্লাহ তালা কাফের কে শক্তি দিবে এখানে এই আয়াতের শব্দগুলির প্রতি খেয়াল রাখি আল্লাহ বলতেছেন যে পিতাল করো ইউ দিবুল্লাহ শাস্তি দিবেন আল্লাহ বিহু তারা তো আমাদের উপযুক্ত হয়ে আছে এদের আজাদ দাদিদি বিআই দি কুম কার হাত দিয়া তুমার হাত দিয়া এই জন্য তুমি পিতাল করো আজাদ দিবেন কে আল্লাহ কার হাত দিয়া তোমার হাত দিয়া সরসি আল্লাহ কুদ্রত দিয়ে আল্লাহ কুদরত দিয়ে আগর দেশে তাদের জ্বলনের জন্য এখানে তারা আল্লাহর দরকার নেই যদি তাদের সাতটি তাদেরকে পরাজিত করতে হয় তুমি কি করো হাত আসবাব কে ফলদায়ক বানাই দিবেন কে আল্লাহ ফলদায়ক বানাইবেন কে আল্লাহ আবার এই ভরসা দিল না যে তোমার আসবাবের দ্বারা হবে তোমার আসবাব দ্বারা হবে না করবেন তাকে আল্লাহ মুসলমানের আরেকটা নাস্তিকের মধ্যে পার্থক্য হয়ে যায় নাস্তিকে অবলম্বন করে মুসলমান করে আসবাব অবলম্বন করা আসবাবের দ্বারাই করে ফেলবে আর দ্বারা কি হবে না করবেন কে আল্লাহ আসবাব অবলম্বন না করা এটা এটা রহবানো আল্লাহর কে যেন বলা রব্বানা আল্লাহ তো বলতেছেন রব্বানা মাাজা বা করা এর অর্থ হলো যেন আল্লাহ কে বলা যে তুমি এগুলি অনর্থক সৃষ্টি করতো আকবাব অবলম্বনের দরকার নাই তুমি বানাইছি কেলে আল্লাহ অনর্থ বানিয়েছে আতবাদ ও তৈরি করছে থেকে আল্লাহ আখবাদ অবলম্বন করে একটা পুলের কিনা পরিপন্থী না এটাও তা আত্ম নিরন্তর্ভুক্ত এটা আল্লাহ নাম নাহামারীতেছেন আল্লাহর থেকে ভাগার চেষ্টা করতেছেন তখন উম বলছেন ভাই রোজা ভাই হ্যাঁ আবু আপনি স্যার অন্য কথা যে কথা বলতো আপনার মত ব্যক্তির কথাটা নাম হ্যাঁ আমি আল্লাহর তাকবিক থেকে ভাবতেছি নাম মিন কাদার ইলা কাদার আল্লাহ একদি থেকে আরেকটা অবলম্বন করে এটা কোনো কি না যে ফল চাও সেই ফলের জন্য আতবাব কি করো গ্রহণ করো এরপরে ভরসা করো কারণ আসবাদ পরিপূর্ণ অবলম্বন করবে এরপরে ভরসা করবে কারোপর আল্লাহর আসবাদ পরিিত্যা করা এটাও কি এক ধরনের ভ্রান্তি অবলম্বন করে ফনাইনের যুদ্ধের মতন মানবা বা কাজকে তো আমরা অনেক বেশি যে কোনো সময়ের তুলনায় কাঁচের মূলক কি করে আমরা কি হয়ে যাবো কম আমরা দয়ী হয়েছি আর বেশি থেকে কি হবো ভরসাটা অনেক প্যাকিষের দিকে চলে গেছে জনসংখ্যার দিকে আল্লাহ সংশোধন করে দিচ্ছে তোমরা কি ভরসা ছিল পরিপূর্ণ কারো আল্লাহ যতটুকু সম্ভব ততটুকু তোমরা রুকুন পালনে আগে গেছো আল্লাহ সাহায্য করে তোমাদেরকে আগে বাড়াই দিচ্ছে মুসলমান আতবাবের উপর বি ভরসা করবে না আতবাবের উপর আতবাবের দ্বারা যদি হইতেছে দেখে তাহলে তার ইমানটা কে হয়ে গেল আবার ত্রুটিযুক্ত হয়ে আল্লাহ তার প্রিয় বন্ধা দের রাখতে চান এই জন্য সে আত্মাব অবলম্বন করে যদি আতবাবের উপর ভরসা শিখে যায় তখন এই আসবাব দ্বারা ব্যর্থ করে দিবেন আল্লাহ আত্মবন করবে আর কি হবে ব্যর্থ হবে আর আত্মাবলম্বন করার পর যদি একই থাকে আল্লাহ বিজয় দিয়ে দিবেন বিজয়ের রহস্যটা হলে এখানে আসবাব পরিবেগের মধ্যেও না আর কিছুর মধ্যেও না আতবাবের উপর ভরসার মধ্যেও না আসবাব এবং আতবাবের উপর ভরসা না করানো বিজয়ের রহস্যটা এটা যখন এসে যাবে বিজয় হিসাবে যে বিষয়টা আমি বিজয়ের জন্য তখন আমি তোমাকে সাহায্য করবো আর আমি সাহায্য করলে বিজয় হবে আর দুনিয়া থেকে দুনিয়াতে দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে দলে দলে মানুষের তোমাদের চলে আসবে আল্লাহর দেওয়া ব্যবস্থা থাকবে যতক্ষণ মুকুল নম্বর একটা জামাত কি করতে থাকবে মানে ক্রেতাল যে পরিমাণ যেই মিটারে থাকবে দিন সেই পরিমাণে উনার কার্যক্রমের যে বিবরণ আসছে কি কার্যক্রম হবে উনার কেটাল এবং তার সময় দিন বিজয়ী হবে না হবে না ইতাল আলহ যখন আবার আসবেন সে সময় এসে তিনি কাজ সবচেয়ে বড় সত্যের মোকাবেলা পেটাল এবং দিন প্রতিষ্ঠিত হবে সেই সময় যে পরিমাণ প্রতিষ্ঠিত হবে যে পরিমাণের মাধ্যমে মাঝে দেওয়া চলতে হবে দিনটা গালেপ করুন প্রতিষ্ঠিত করণের আল্লাহ কর্তৃক দেওয়া ব্যবস্থাটা কি এটা কি সাথে সম্পৃক্ত কোন ব্যক্তির সাথে সম্পৃক্ত যে রতন যতদিন ছিলেন দিন। এরপরে আল্লা স্পষ্টকরণ্লাহ রসুল সালাম চলে গেলে ও ব্যবস্থা কি হবে না চলে যাবে না এই জন্য রসুলের পরে বিভিন্ন ধরনের বিভিন্ন অবস্থা হয়ে গেছিল আবু ও রাজি আল্লাহ কি বলেছেন গেছেন মারা গেছেন আর যে রবি রব্ মুহমদের এবাদতকারী ছিল আল্লাপা কি হবেন না মরবেন না তিরঞ্জিত হইয় লায়ামু আল্লাপের সেই বিধান দিন আসে না নাই সুতরাং রস্তম চলে গেল দেখা দিয়ে গেছে এবং বদিনী দূর হওয়া যে আয়াত আমি শুরুতে করেছিলাম এ আয়তের মধ্যে আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে কেহ যদি কি হয়ে যায় মূর্তা হয়ে যায় দিনের ক্ষেত্রে একটু দাঁত যখন শুরু হয়ে যাবে দিন বিমুখীটা যখন কি হয়ে যাবে চলে আসবে এই রূপটা যখন দেখা দেবে তখন কি করনীয়হম সে সময় আল্লাপাক এমন একটা জাতি নিয়ে আসবে ইউ বহুম যাদেরকে কে ভালোবাসে আল্লাপাক ভালোবাসে ই নাহ আরো আল্লাহ পাক কে করে ভালোবাসো আল্লাপাক ভালোবাসা এবং আল্লাহ ভালোবাসা এই বিষয়টা তো একটা মতো কিভাবে এদের পরবর্তী যে আল্লাহকে তারা ভালোবাসে এবং আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে এর প্রকাশটা হলো যে ব্যাপারে তারা কি হবে দয়াবান আজিল্লা দয়াবান অনুগ্রহশীল আজ্ঞাতিন আলাল কাফের ব্যাপারে কঠোর মুসলমান লোকগুলি দিন ফেরে দিতেছে না ছেড়ে দিতেছে না দিন কে দিয়ে ফেলছে না দিয়ে ফেলছে না তাহলে একটা দাদের অবস্থা চলতেছে না চলতেছে চলতেছেনা চলতেছে চলতেছেনা। একটে দের অবস্থা যখন চলতে থাকবে দিন দুর্মুখী যখন চলতে থাকবে সেই ক্ষেত্রে আল্লাহাক এমন একটা আসবে যে কম কে আল্লাপাক আল্লাহ তাদেরকে কি করেন তারা আল্লাহ কে কি হবে মোমেনদের কি দয়াবান একটে দাদ যদি চলতে থাকে মোমেনদের ব্যাপারে দয়াবান একটা জমার দরকার না মোমেনদের দয়ার প্রকাশটা কেমনি ঘটবে পৃথিবীতে বিভিন্ন ইমানের কারণে আক্রান্ত হয়ে আসে না নাই জুলমের শিকার হয়ে আছে না নাই এদেরকে পুরাইতেছে মারতেছে দর্শন করতেছে এমন হইতেছে না নাই যদি এমন হয়ে থাকে সব মুমেন্ট কি এক দেহ না যা দিন মুমেন্ট সবাই মিলে একটা দেহের অনুরূপ না দেহের কোন অংশ যদি আঘাত লাগে বাকি অংশগুলো অস্থির হয় না হয় না যে মুমেন্টদের এই সময় দরকার যে মুমেন্ট বা এখন চিকিৎসক এখন চিকিৎসা সেই মুমেন্টদের ভিতর অন্য মুমেন্টদের জন্য তরপানি থাকবে না ছটফটানি থাকবে না যদি কোনো মোমেনের ভিতরে এই ছটফটনি না থাকে তাহলে তাকে কি সত্যিকার মোমেন বলা যাবে দেহের এক অংশে যদি আঘাত লাগে পুরো যন্ত্র থেকে সব ফটনী না আসলে অত সটফানির জন্য যে করণীয়টা সে কাজটা নিজের ভিতরে আমরা আনতে পারি অন্তরে সৎ সটফিলে এটা আমাদের এক বাইরে কিন্তু আমার ভিতরে ছট করতে থাকলে যে কাজটা করতাম সে কাজটা আমি করতে পারি না বুঝে সেটা আমার মুভমেন্ট ভাইরে মারতেছে সেই ক্ষেত্রে আমি উদ্ধারের জন্য ঝাঁপায় না এখন যদি কাজে না থাকে তাহলে আমি এটা একটা হাতি পেরিয়া না এটা ভেতাল হিসাবে যেটা হাতে দেহ দিয়ে না দিছে দেহের কিছু অংশ আছে না যেগুলির মধ্যে দেহের অন্য অংশ আক্রান্ত হইলে কোন ব্যাথা পায় না যেমন চুল আছে দাড়ি আছে মুস আছে দেহের কোন অংশে আঘাত লাগলে এরা বে থা ভাই বা এদের গায়ে আঘাত লাগলে দেহ বে এদের সাথে দেহের বেতার কোন সম্পর্ক আছে আমরা জানো মুসলমানের চুল দাঁড়িয়ে চুল দাড়ি হয়ে আসি আমাদের সাথে দাড়ি আছে চুল আছে ইসলামী লেবাস আছে বলে আমরা কিনছি কেমন আনছি আল্লাহ কয়। তু উইনু ওলা কিম কুলুক আসলাম যে আমি মুসলমান কে আনছে ইমান এরপরে সন্দেহ নিপাতিত হয় নাই জাহ এবং মালনি আল্লাহ রাস্তায় কি করছে করছে উল্লা কাহুল মুক না উলাই কাহম সুন তারাই হলো কি তার প্রকাশ না ঘটাইয়া আসলাম না বলতেছ আমার না বলতেছি আমার না তুই কই মুসলমানের পুষা লাগে বেশভূষা আছে আকৃতি আছে এই রোগের অবস্থায় এখন করনীয়টা কি করনীয়তা কি মুসলমানরা আচ্ছা নসির আক্রান্ত মুসলমানরা আল্লাহ পক্ষ থেকে খিচে যেতে মজলুম সেই ক্ষেত্রে তাদের উদ্ধারে যে নাল্লাপক বলছে তোমরা খিতাল করতেছে না কেন যে মুসলমানদের ওলি না সে মুসলমানদের অভিভাবক না সে সাহায্যকারী না সে হবে নাতি সে আল্লাহ সাহায্য পাবে পয়সা এমন চর অন্তর্ভুক্ত সে হবে যে আল্লাহর বন্ধ করবে সে আল্লাহর সে তালিকারই হবে এরপরে আরেকটা গুম্ব না হয়েছে আসি ও আলাল আল কাকি কাকড়দের ব্যাপারে কি হবে তারা কঠোর হবে আচ্ছা পৃথিবীতে বর্তমানে কাঁকদের ব্যাপারে কঠোর না? কাফেরদের ব্যাপারে কঠোর কাফেরদের ব্যাপারে জন্য অপরাধীদেরকে আমি কি বানিয়েছি শত্রু বানিয়েছি সব নবীদের জন্য অপরাধীরা কি ছিল শত্রু ছিল এখন কি নদী থাকবেন নদী আছেন কিন্তু নবীর কাজটা থাকবে না অপরাধী শূন্য হয়ে গেছে পৃথিবী আছে না শত্রু হবে এরা তো নবীদের চিরাচরিতা শত্রু নবীওয়ালা কাজের তারা কি বন্ধু হবে না শত্রু হবে তাইলে মুসলমান জমাত মধ্যে থেকে কোন জমাত বেশি তারা তারাই তা রসুল সালাম যদি এই পরিস্থিতি থাকতেন কি করতেন যেই রসুল জীবনে শেষ মার্চে তেষট্টি বছরের বয়স শুনতে হিরাকলা বাচ্চা প্রত্যেকে নিতে আক্রমণ করার জন্য নমুনা সাহবাই ও বেইনাহু আসিবদা ও আল আল কুফার রোহামাও বেইনাহু কাফেরদের ব্যাপারে কঠিন নুন ব্যাপারে কি তারা দেয়া এরপরে তাদের এই কাপেরদের কঠোর উপর কঠোরতা তাদেরকে আক্রান্ত অবস্থা থেকে উদ্ধার করা সব মুসলমানের উপস্থিত এরপরে ফর্জে কে একটা জেহাদ আছে তো আছে না যে কাকেজদের রাষ্ট্রে কাগেদের প্রতি বছর কম একবার কি করা আক্রমন করা এটাও কি মুসলমানদের মধ্যে চলতেছে এরপরে মুসলমান আক্রান্ত হয়ে গেলে কোথাও সবাই উপর যারাই সংবাদ পাবে সবাই উপর সেখানে উপস্থা আক্রমণকারীদেরকে প্রতিহত করা কি ফরজা আইন হয়ে যায় সেই ফর্যায় আইনটাও তো আমাদের উপর বিদ্যমান আছে না নাই আইনটা বিদ্যমান কারণ যে বিষয়টা ফরজ হয়ে গেছে সেই বিষয়টা আদায় করা হবে কল্পনা করা যায় এরপর আল্লাহ বলছেন জেহাদীরা কোন তিরস্কারী তিরস্কার ভেগি করবে না ভয় করবে না আর এই লাইনটা তিরস্কার আছে নিজের লুকেরাই করে নিজের লোকেরাই বিভিন্ন ধরনের অনুৎসাহ মূলক কথা বলে বিভিন্ন একটু সাফ হইল যে এই দুরবস্থা থেকে দিনকে উদ্ধার করতে হইলে সেটা লাগবে আর একটু সাফ করতেছি রত বোঝে সবাই মনে না জেহাদ সবাই বেতক বে করি সমাজের মধ্যে যারা নাসরমানি করতেছে কষ্ট হয় এই কারণে নিজেদের এলাকা দিয়ে একটা তারা ছিদ্র করে নিতে কি করতে চাইতেছে ছিদ্র করে নিতে চাইতেছে এখন এই উপরের নিজেদের ব্যক্তিগত আবাদত বন্দিগী জিকির তালিম এরপরে জাহাজের মধ্যে রং লাগানো লাইট ঠিক করা যদি তারা এই কাজগুলি ঠিকই করলো কিন্তু বন্ধ করে নাই তাহলে কি তাদের এই কাজগুলি করা কোন কাজ আসবে আসবে এই জাল্লাপাক বলছেন যে টপা যদি না থাকে সব কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ইতিহাসে সাক্ষী ইউরোপ স্পেন এইগুলি মুসলমান আছে কিছু নাই কেন বোখারা সমস্ত আল্লাপাকি ছিল না থাকলে বোঝা গেল যে আল্লাপাক বলে দেওয়ার কারণটাই সেখানে কি হয়েছে দফা ছিল না এই সবগুলি হয়ে গেছে নাই এই দফাটা প্রতিরোধ ব্যবস্থাটা এখানেও এই বিষয়টা আপনি খেয়াল করেন নির্ধারণ হয়ে যায় এই যারা সমাজের মাধ্যমে নাতর এখন প্রতিষ্ঠিত করে রাখতেছে এরা কি সত্যির মাধ্যমে না সত্যি ছাড়া কি সত্যির মাধ্যমে সত্যির মাধ্যমে যে জিনিসটা তারা প্রতিষ্ঠিত করে রাখতেছে মাধ্যমে যেটা থাকতে হয় জাহাজ ধরে পাচারের জন্য এটা মারা দেখি এটা ক্ষতি করা হোক না উপকারী হবে কারণ এই লোকগুলি যদি এখন না মারা হয় এই লোকগুলিও মরবে অন্য করবে মারবে আর এদেরকে মেয়েরা যদি শীঘ্র ধরে বন্ধ করা যায় ব্যাপকভাবে তোমাদের মধ্যে যদি অসৎকর্ম দেখে তাহলে দেখে ফিরা দেখি দিয়া হাত দিয়া সে এই পর্যায়ে দেওয়া তারা নিয়ালিত করা এইটা মুং কার না মূং কার না এই ক্ষেত্রে সে কি করবে সে কি করবে হাত দিয়ে বাঁধা দিবে না ওদের থেকে এটা রাই দিবে না ওদেরকে মাইরা হঠায় দিবে না পারতেছে না সে কি করবে সে চিৎকার করবে প্রশাসনের সহায়তা নিবে এলাকার মানুষদেরকে জোর করবে তাই করবে না না এটা করবে যে এই তোরা যে তাকে নিয়ে অসাংবিধানিক হইতেছে অন্যায় হইতেছে আমি কিন্তু আগামীকাল পত্রিকাতে তোদের নানায় রিপোর্ট করে দিবো এই কথা বইরা পরে সে ঘুমায় থাকবে গিয়া নিজের খানা নিজে খাইবে গিয়া সে হয়তো মুখ দিয়ে বাধা দিচ্ছেই হাত দিয়ে পারে না তো মুখ দিয়ে তো বাধা দিচ্ছেই আমরা আলেনদের দায়িত্ব এলো মুখ দিয়ে বাধা দেওয়া এই একটা এই হাদিসের ব্যাখ্যায় আমরা এই কথাটা বলি না যে সরকারের দায়িত্ব হলো হাত দিয়ে বাজে দেওয়া আলমদের দায়িত্ব হলো কি দিয়ে দেওয়া মুখ দিয়ে দেওয়া জনসাধারণের দায়িত্ব অবহেলি তোমার মেয়ের যদি নেওয়া দায়িতো তাহলে তুমি কি করতাম ঠিক ক্ষেত্রে মুখটাকে কেন ব্যবহার করতা। একবার ঘৃণা দিয়ে দিত যে তুমি নিও না তুমি তাকে ধরে নিয়ে যেও না আগামীকাল পত্রিকায় লিখে দিতে যে আমার নিয়ে দেওয়াটা অন্যায় হয়েছে হাতের দ্বারা জাহাজ হয়ে গেলের দ্বারাও জাহাজ হয়ে গেল কলমের দ্বারাও কি হয়ে গেল সেতো হয়ে যেত একটারের সঙ্গে যার নাই তার ইমান কি আদিত্যের শব্দ যার দিনের ভিতরে কি নাই অন্তর দ্বারা এটাকে ফিরানোর মানসিকতাও কি নাই আমার মনি আমার মনীদের সন্তানটাকে বাজারে মারতেছে আমি মনিদের গুলাম তখন আমি তার বাঁচানোর জন্য চেষ্টা করব না আমি কোন চেষ্টাই করলাম না মনিদের মাল বিক্রি গেলে গেড়ে যাবে আমি জানি যে আমার মনিদের সন্তানটাকে বাইরে আমরা আল্লাহর ভোগ করতেছি না মনিবার জন্য তার সন্তান যেমন প্রিয় আল্লাহর জন্য তার দিন কি কমপ্রিয় আল্লাহর দিনের উপর আঘাত চলতেছে আল্লাহর ভন্দ আঘাত চলতেছে আল্লাহ দিনকে তসমস্তির অপমান করতেছে রসরা অপমান করতেছে সেই ক্ষেত্রে আমি বিভিন্ন কি পরিমান বলা এখন চিন্তা করি আমরা যদি এটা আমার মেয়ে হয় তাহলে আমার বলাটা কোন পর্যায়ে হবে এখন দিনের দুরবস্থা চলতেমানের উদ্ধারের একমাত্র ব্যবস্থা কি বেশি দোয়া করা সেই শত্রু মোকাবেলায় কারণ করে সেই শত্রু মস্তিৎবে আল্লাহ না রসুলের গায়ে আহ করে সেই ব্যবস্থা গ্রহণ করে নাই উহদের যুদ্ধের দিন ধর্ম করতে কটা দুইটা শিখাই দিয়ে গেছে যেই ফলের জন্য যে আসবাব দরকার যেই ফলের জন্য যে গাছ দরকার সেই ফলের জন্য সেই গাছ লাগা কল গাছ লাগাই আমি আমি তো কালা গাছ আমি দিতে পারি আল্লাহ ক্ষুদ্র আছে এই আশায় আমের আশায় কলা গাছ লাগাইয়া আল্লাহর কুদরতের আশায় বেঁচে থাকা আমার হাতের সত্যি যদি না থাকে যে কাজ সম্ভব না সত্যি তারা সেই কাজ দেওয়ার জন্য যে জিনিসটা তারা সেই জিনিসটা অর্জন করা কি এখন আলেন বলতে পারতেছি না আমরা মুখে বলতে পারতেছি এই ক্ষমতা আসে তো অক্ষতা টা বললে কি আসবে বরজুর নিন্দা আসবে বাধা এখন এই বাধার বয়ের যদি হক কথাটুকু আমরা যদি না বলি তাহলে আমি কি হয়ে গেলাম কি বলবে তারা জানক না জানোক আলমদের হক কথাটুকু বলা কি এটা তাদের উপর ফরক রসুলের ন্যায় বিচারে রসুলের জন্য কোনো কিছু গোপন করা বা কোনো কিছুকে বাদ দেওয়া কোন অস্পষ্ট রাখা এটার অবকাশ ছিল তুর স্পষ্ট হে রসুল আপনার প্রতি জানিস আপনার তা কি করেন পৌঁছা দ ইনলম তাল আর যদি আপনার না পৌঁছান রীতা লতা তাহলে আপনার স্বাভাবিক ভাবে দায়িত্ব কি এসে যায় যতটুকু সুবিধাজনক ততটুকু পৌঁছানো না যেটা সুবিধাজনক এটাও যেটা সুবিধাজনক না এটাও পুরাতোই পৌঁছানো পুরাতটুকুই পৌঁছানো ঠিক আছে ওই না আর যদি বিপদ আছে ইনকালাবিহী তার মুখ ফিরে ঘিরে যায় সত্যিয়াওয়ালা আসে দুনিয়া আখরা দু ক্ষতিগ্রস্ত হয়ে গেল এখন আমাদের যেটা আল্লাপ আমাদের গাড়ি দিয়ে দিচ্ছেন এটার দায়িত্ব আদায় করতে হইলে সুবিধা টুকু বলার মধ্যে হয়ে যাবে রস যদি এতটুকু করে যেতেন আরবের লোকদের সাথে সংঘর্ষ হইতো স্পষ্ট কোরআনকারী আল্লাপাক ঘোষণা করছেন কি যেমন ইবাহিম আর আমাদের মধ্যে আদাওয়া এবং শত্রুতা কি হয়ে গেছে সৃষ্টি হয়ে গেছে এই সমস্ত স্পষ্ট বক্তব্য দেওয়ার কারণে ইব্রাহিম মানে চন্দ্রের উপর ধরয আসতে ধাক্কা আসতে না কিন্তু ধাক্কা ধরয আসার পর ইব্রাহিম মানে চন্দ্রে দিতে এটা আল্লাহ তালা দিনের পথে এটা স্বাভাবিক যে সহি ঝড়ঝাপা আসবে বাধা বিঘ্নতা সৃষ্টি হবে বিভিন্ন ধরনের নিন্দা তিরস্কার আসবে কিন্তু এইগুলির উপেক্ষা করে যদি সে এর উপর চালায় যায় তাহলে এই এক একটা বাধা বিঘ্নতা এই ঝড়া এই প্রত্যেকটা তার জন্য আসলে একটা বড় বড় মর্যাদার বিষয় হয়ে থাকবে এই বাদা বিঘ্নতা গুলির যদি এখানে যাওয়া না হয়তানুন মানুষ ভাবছে আমার না বললে ফেরে দেওয়া হবে তারা পরীক্ষায় ফেলা হবে না তাহলে পরীক্ষায় ফেলবেন যে এই বিষয়টা আল্লাহর পক্ষ থেকে কি নিশ্চিত ওলামাই কারামের জন্য এই হক বললে বিপদ আসবে এই জন্য হক তারা না বইটা চুপ থাকা এটার অবকাশ আছে বিপদ আসলেই ক্ষেত্রে সাহায্য করবেন আল্লাহ তার মিশনকে আল্লাপটা কি বিষয় দ্বারা দিন রক্ষা হবে দিন প্রতিষ্ঠিত হবে বরদিনী দূর হবে সেই বিষয়টা বললে শাসকরা নারাজ হয়ে যাবে সভাপতি নারাজ হয়ে যাবে সমাজের কিছু কিছু লোকে পছন্দ করবে না এই জন্য যদি এটার থেকে বলার থেকে বিরত থাকা হয় তাইলে তাও মানা হইলো আল্লাহকে লাভ ক্ষতির মালিক মানা হইলো না যে সমস্ত বিবরণ দলিল আমি কোরআন কারিমের মধ্যে নাজুল করছি এইগুলি যারা কি করে গোপন করে দিমা বাইজ না হলিন না আছে ফির কিতাব কিতাবের মধ্যে জন্য আমি ইস্পষ্ট করার পরে এদের প্রতি আল্লাহন সমস্ত যদি আল্লাহের বিষয়গুলিকে স্পষ্ট না করা হয় তাহলে কি লনতের খাতায় নাম লেখাইতে হবে না লাই নামে খাইতে হবে না এই লানত থেকে বাঁচতে হইলেও দুনিয়ার বিপদ যত বড়ই হোক না কেন হকতাটাকে করা এটা কর্তব্য আর হক্ষতা টাকে ওয়াজে করতে থাকলেই আল্লাপ কিছু কিতু এমন রাখতে কিছু জমি এমন রাখতে যেখানে বৃষ্টি পড়লে কি হবে ফসল হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার এমন কর্তব্য